الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره واعوني فيني واتوكل على الله بالله من الشر يا ربنا امين يا رب لا إله إلا الله فلا موئل إلا له وما بينه للفناء لا لا إله إلا الله وحده لا شريك له مرثوا النبي ذهبا وما الله تعالى عليه وعلى آله وأصحابه وما وسلم. أما بعد فأعوذ بالله جَهَرَ وَمَا كَانَ مِنَ الْمُجْرِمِينَ يَرْمُونَ الْمُطَاهِرِينَ وَأَنذِرِ النَّاسَ وَبَرِّهِمْ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ فَمَن شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كان أو على الزفد بعزة من أيام النقار. يريد الله بكم اليسر ولا يريد بكم العز ولتقبل العزة ولتكبر الله على ما هداكم فلعلكم تشكورون وقال رسول الله صلى الله عليه وسلم قام رمضان إيمانا وإفتسابا نفر له ما تخدم من ذنبك وَمَنْ قَالَ وَمَقَالَ إِيمَانًا وَإِحْتِتَابًا كُفِرَ لَمَا تَقَذَّكَ مِنْ جَنْبِهِ أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ হাবিবাহ রমজানের দুই মাস আগের থেকে দোয়া পড়তেন রমজান শরীর পাওয়ার জন্য আল্লাহ দান করেছিলেন আমরাও দুই মাস থেকে দোয়া করতেছিলাম এবং সেই গর মফত আমরা সেই রমজান পেয়ে গেছি রমজানে প্রবেশ করেছি আদিতে বলেন আদাল রাখুন শাহারুন আদিম শাহারুন মোবান से अल्लाह छायत द्वारा मेरे छाय दीना तुम्हार छाय तुम्हारे दिर्ज हम তাহলে সাবঠিক খায়া উদ্দেশ্য না তার পিতা বরফ বাপমা যতদিন বেঁচে থাকে তাহলে বহু বড় চলে গেল বরফটা বিরাট একটা চলে গেল कदल पत्र सुभाष चंद्र माना सीता सीता जो न्यामत पा जाए भल्लामी छाए बी बल है सुभाष चंद्र छा विराज मा একটা মুবারক মাস এক থেকে আমরা অর্থাৎ গত সন্ধ্যা থেকে বেলা দুবার থেকে আমরা সেই ছায়া ব্রাহ্মণ দর্প দুজন থেকে মুক্তি এইসব কিছু মিলে যে হয় তবে ছায়া গত সন্ধ্যা থেকে আমাদের উপরে প্রবাদ ढोका कचिन पर शुरू करू नाई शुरू करते तुम्हारे उत्ती আমরা একটু পরে শুরু করার এখনই শুরু কর বিশেষ করে বিকির হয় না বিকির হয় প্রথম অংশে কোন পীর যদি আপনাকে পুরা কালিমান বিক্রি করতে বলে তাহলে বুঝবেন যে এই কারণ পুরানের সব জায়গায় বলা আছে আল্লাহ ফিকির করছে এরকম ফিকির করবেন সে নিয়ে হায়াকে বলা হয় কোথাও বলা হয় তো চলে নাই তৈরি প্রথম অংশ এটা আল্লাহ আল্লাহ অংশ তার আলোচনা এই যত বসেছে যে সিকিট প্রথম অংশ সিকিট কর হয়ে গেল বিশ হয়ে গেল তখন বলেন একদম থেকে আউটটা হয়ে যায় পরে জন্য বলতে বলা হয় তার নয় মূল বৃদ্ধির প্রথম অংশ এই গলার সাথে কিন্তু ই করে আপনি হা নেই এইটা সে জিকির করলো ওর অর্থ হলো না সে বেকার হয়ে একটা হা দুও হা এই হাটা ফেলে দেওয়ার কারণে বেকার শিক্ষা করার জন্য খরচ করা হয়েছে এই জন্য খরচ করা হয়েছে যে একটু ভুলের কারণে ষাট বছর পর জিনিস করতে এক বছর পর শুধু আমি শূন্য স্থান খরচটা আমাদের কেউ পড়ি তারা অর্থ প্রথম দুই রেখাতে চোরা আর পরের দুই রেখাতে চোরা মেলাই না আলাদা কথা কিন্তু এই মুহূর্তে সেটা নাকি শরীয়তের বিকাশ বাতিল হয়ে গেছে কিন্তু কাটি করে আল্লাহ তালা ফর্ম তারা ওই বাতিলটার উপরে আবার ঠিক করে ওটা পরবর্তী এখন তো বাতিল যাই হোক অনেকে দরকার হয় না তা আবার পর একটা দেখলো সেই ঠাকুর গেল এখন তো বার তাহলে দ্বিতীয়বার দরকার আপনার কবল করে তা যে জানার থাকে তার কিন্তু ব্যবস্থা হয়েছে জানার ফিকির যারা চেষ্টা যারা তাকে আল্লাহ করে দেবে তার প্রচেষ্টাই নেই তার বাহানা দেখে তো রমজান করতে হবে সেটা একটু ভুল জব্দটাই কথা নাই হ্যাঁ আইয়া নাম তা ফালা করে চেষ্টা কলা চিপা কলা চিপা খবর মানে কে পড়তে জল রাখে কারণ কোন আলোককে শোনায় নাই তু আলাদা আলম এ শুধু আসান করলে তবে দেখা দেখি আর সম্পর্কে বলবে যা একগুলো করেছে আমি এই আট প্রকৃত এই কথা বলে জানা পড়ে যাব নিজের সহিত করলে যে তো একজন শহ করতেছে আপনি বসে থাকলেন ওই পেলা করছেন অর্থাৎ বলেন করবেন আমরা তো অনেক শহীদ তেল করতে পারি না আমাদের খুলে বুঝত শুনি আপনি যান করে আসনে করে আপনার খুলে হোক যেমনি হোক শুনলেন আল্লাহ যে এই মাসে একটা জিনিস পেয়েছিলেন হয়ে গেল আল্লাহ যে পেয়েছিলেন শুনলে হয়ে তোমরা দেখা এগে ঋতারা বাইতির প্রথম প্রথম তোমার রবাণ আসে আল্লাহ তা রোজা কে বাধ্য আল্লাহ বলে তাদের সাহস হয় রোজা রাখো আর যাদের সাহস হয় না তোমরা একটা গরিব বেলা খাওয়াই যাও রাখতে না তারা কোনো গরিব মানুষকে কি করো বেলা খাওয়াই যাও টাকা লাগে है चला नागे ना फिर ना रख लिम्मत पायदा हिम्मत सहस पायदा कैमरे सहज पायदा दीगुल में हो को है? है? जाने घुम घूम एकदम फ्रेसिटी शक्ति फिर এই জন্য বাস্তি রেস্টার জন্য আল্লাহ আগ্রাসের জন্য কত আগ্রাস পারে না এই ফায়দার জন্য বাসস্থি ঠিক সঠিক হয়ে গেল এখানে তারা রিসার্জ করে পাইছে ব্যাংক আন্ডারও যাচ্ছে दुण और हिंदू तो रोजा तो खा रहा है एक कल कष्ट साफ राज और एक कष्ट एक पैसा लाभ हो तो काोजा रखते थे दुनिया में लाभ एक আজকে বর্তমান জয় রায় কাক গোট খতনা করলে খ্রিস্টান ধর্ম এ লোকটা বিগড়াই দিয়ে গেল বাইবেল তার নাম তা তো অনেক অংশ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਆਵੇ ਰੱਖੇ ਆ ਬਹੁਤ ਪਰੰਪਰੇ ਇਹ ਕੀ ਕੋਈ ਲੋ ਕਿ ਬਾਈਬਲ ਰਹੇਗਾ ਅਰੇ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਕਰ ਲਓ ਤਾਂ ਬਾਈਬਲ ਵਾਲਾ ਅਸੀਂ ਖੜੋ ਹਾਂ ਬਾਈਬਲ ਦਾ ਇੰਜਿਲ ਮਤਲਬ ਅੱਲਾਹ ਦੀ ਕਿਤਾਬ ਤੇ ਅੱਲਾਹ ਕੇ ਬੋਲਦਾ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਸਲਾਮ ਬੋਲਦਾ ਹੈ ਸੇਖਾ ਨੇ ਉਹਨਾਂ ਦਮੇ 77 ਬੋਸੇ ਪਰ ਦੁਨੀਆ ਤੈਜ ਹੈ ਰਦਾ ਕੋਈ ਤੇ ਫੋਟੋ ਕੀ ਹੈ ਬਾਈਬਲ এই লোক খ্রিস্টান ধর্ম বাধা বাজায় গিয়ে গেছে একদম উল্টে গিয়ে লাস্ট আল্লাহ তারা রক্ষা করবে সে আবাদ পর্যন্ত আল্লাহ দায়িত্ব নিতে এই ধরনের এটাকে বের চেষ্টা করা হয়েছে বাইরে আসেন দেখাই কত অংশ ওখানে সঞ্চয় দেখা যাচ্ছে উল্লাই দিয়ে গেছে বলে গেছে হাত্তা করা লাভ হত বলে না হয়ে উত্তরমান করে দিতে এইসব মুক্তি পেয়ে ওখানে বিন্দু যাবে ময়লা যাবে ওখান থেকে লোকগুলো আছে হিন্দুতে ভাবে পড়ছে আর খ্রিস্টানো আখের আছে এই জন্য ভুলে কোথায় আসছে না জিনিসগুলো হাতটা করে এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা তো অসলেন तो शुरू दिखे खाना खाओ सल्ला खाना खा गया আসর তোর অন্ডার নাইলে অবশ্যই যারা দেখি বিরুদ্ধ হয়ে গেছে ডাক্তারটা বলেছে আর সুস্থ হওয়ার মাথা নেই এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য এখনো ওই বিধান বহাল আশি নব্বই বছরের পড়া শক্তি নেই অথবা এত বয়স না কিন্তু এমনটা রোগ হয়ে গেছে যেভাবে আসে থাকে এই দুই ব্যক্তির জন্য এখনো এই বিধানদেরকে দুইবেলা থানায় ভয় বে অথবা পনের জন্য আটার দাম বা আটা এই বিধান যে তার পরে থাকবে সে খাওয়াই দিতে হবে না সেই ধরনের লোকের খাওয়াই দিল একটা গরিব মানুষ আপনারা জাগিয়ে রাখল আপনার বুড়া দাদা আছে না সে জাগিয়ে থাকল খাওয়াই দেন হয়ে যারা টাকা দিবেন দুটার বদলে তারা একটা গরিব হবে কিন্তু একটা গরিবকে একদিনে তিরিশ দুটো হয় টাকা একবার আপনার একটা আদায় করতে একদিনে বেড়ে একদিনে কমপ্লেন করতে চাইলে তিরিশ জন গরিব পদস থাকে সেভাবে একজনকে একটা বেশি দেওয়া তোমরা যে রমজানে অসুস্থ থাকো दायित्व कथा ख्याल से रमजान पर सुन दिन बात सुबह पारा जाए তিরিশটা সুযোগ পাইলাম তোমার কি এই রমজানের কিছু হুকুমা বছর আমি বলেছি রোজার হেফাজত রোজার হেফাজত কেমন চোখ দিয়ে কোন নাচায় থাকব না কান দিয়ে না যায় আওয়াজ না জমান দিয়ে না যায় কথা কি বার এগুলো বলব না आज रोजगार से রোজারি না করু করে তা না হলে এই রোজা ঢাল হবে ঢাল শোনা দিয়ে ধরে জানেন ঢাল পুলিশ দেখেন পুলিশ ঢালটা করবো আর আপনাদের পাশে তো এটা পুলিশ তারা লাভ করতে চাই শুনতে চাই है है लोगे हमलाे तो नहीं। আর তারা কি বসছিলাম আপনার যেরকম নিজে হবে তার পেল সুযাতা এবং তার ঘোষণা করে দিলে বিনিময় জীবন আারাবি কমিটিও বলেছিল যে আপনার তারাবিঘা উভয় পক্ষ থেকে বলে দেওয়া হবে কোন তাদের চেলা হিসেবে না তারা বিনিময় ছাড়া করা না কেন আপনারা প্রক্রিয়া দেওয়া হয়েছে তাদের এবং তারা কি বলছেন বলে দিবে তাহলে আপনার তারাবিঠে অনেকে এই তারাবিটা কথা হালাউন্দা এটা হিলার হিসাবে করতে যদি নদী যায় ওই হিসেবে একটা জিলা লো হিলাটা এলাকায় বেশি কর मौलाना मौलाना हकीम किताबे रालाल ठीक कर আমার সব ধর না আমি তার জন্য আপনারা করে অত চিন্তা ভাবনা করে তখন আমি সব তিরিশ পরসেন তখন আপনি ওই একত্র করানোর জন্য তিন আর একজন আর এক হাতে সামনে কিনা ভয়া দিয়ে দুই রক্ত পড়ানোর জন্য কমিটি বলেন আপনারা স্বাস্থ্য খারাপ বুঝছেন না হ্যাঁ আপনারা ওই বেতন তিনি রাখবেন কিনা বলেন তাহলে ঠিক আছে যাই তবে না আরামকে আরাম করতে গেছে হবে আল্লাহ হবে এটা গত তোমার ভয়ান দুটো হফাদত কেউ হবে তারাদের ইবাদত কেমন হবে কথাটা বলতে চাই সেটা হলো নারী খাওয়া মুক্তি বিলকুল খোঁজা না লাগে তাও একটা খেজুর এক ধর দু এই জন্য খোদা না লাগলেও কি করবেন একটু কিছু আধা গ্লাস পানি খাওয়া সম্ভব লাগে না খাইলে যদি কোনো ভরি হালার ভালবেন না খাই রোজা আসলেও কেমনই লাগবে ভাববেন কেমন ভাঙতে খেলে খাওয়া দুজা না একটা কথা এই কিছু না কিছু কিছু না কিছু शेषर दि खेबे हारे टाइम कब तुमेंडारियां हम शेषर दिखे खावा मैं आगे बक्तुल्ला सला कत लगे तो शाड़ी हजरा पंद्रह मिनट व्यवधान हो तो कल बार खेत बाराटा खेत সেটা তো নেবেন না এই আর একটা কথা হলো এই যত আগামী না করতে হবে আধা ঘন্টা পঁচিশ মিনিট আগে এই ঘটনাটা রমজান বাদে বাকি এগারো মাসে চলে বাকি রমজানে হবে সেটা শুনলাম রপ্তানে অবলুপ্ত করতে হবে সতর্কতা করে পাশের সাথে আদার দিয়ে দেবেন একদম কানা দিবেন সতর্কতা অবলোক দিবে আধারের সাথে সাথে লোকেরা করবে সাথে সাথে লোকেরা জমা এইভাবে ক্লিয়ার বানাইবেন এই কারণ তারই যদি বোতল ফল হয়ে থাকে এই অবস্থায় ফলে থাকে হয়ে যায় সব বছর ধর বোতল ধরো ক্ষতি হবে তো তারই হয়ে এখন আছেন রোজা থেকে বাড়তে হবে এক নম্বর বাড়াইতে হবে দুই নম্বর এই বড়ি বেটি করতে বল তোমার থেকে মুক্তি রমদান থেকে দূরে থাকা করা চারি মাস থেকে করা এই দোয়াটা গরম এটা এরপর যখন ইস্তারি টাইম বিনা করতে হয়ে গেলে দশ পনেরো মিনিট এই দোয়াটা খানা খাওয়ার যে ডোয়া এই দোয়া পরে বাবা কাল বসিল না বাবা কা আশীর্বাদা শুরু করেন এরপরে আমার দাঁড়িয়ে দেখেন আল্লাহ বলে এক করে আপনার তিনটা খাচ্ছে করতেছেন আমার আপনি এইখানে কি নামাজ মশলে দিতে রমজানে নামাজ কমপক্ষে দশ মিনিট বহমিত কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট দেরি করে দাম করতে পারবেন আর কথা বস্তি কখন দায়িত্ব দেরি করে চলবে দশ পনেরো মিনিট দেরি করে বাগ্রিপুর আর আপনাদের দায়িত্ব ওই টাইমের মধ্যে হাজির হওয়ার করতে বেশি করে না সপ্তাহ আগে থেকে এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় তাহলে সপ্তাহ খাওয়ার দায়িত্ব পালন করার ওই টাইমের মধ্যে যা খাওয়া যায় দাদা सत्तरता वारे पढ़ाई चक्री आ जाए ভুল কথা দোয়া করলে এক হাসে করে সে করা জরুরি না করলে একবার চার টাকা হাসুলে দোয়া করা একটা ভুল হয়তো পরে করে শুভানদী ল এই এখন লোকেরা এই যে পড়া আমি বলবো অপর সহিস্তর পড়ে শহীদ দুরস্তরী পড়ে বানোয়ার শেষ করার দরকার বানোয়ারি পড়ার দরকার তারা বিশ্লেষে একটা নজর দিতে পারেন কিন্তু সেই কোন যাতে আবার একটা গোয়া পড়া বাধ্য হাতিস বোয়া আছে আপনি এইখানে পুরানোর আয়াতে যে গোয়া আছে একটা কি করে বাংলা আলো হবে ধরে বসে আছে অনেক জায়গায় এই গোয়া না পড়লে তাড়াতি করবেন তারপরে কি করবেন আপনার সাথে তাড়াবি বট অনেকের না জানার কারণে লোকেরা পড়তে পড়তেছে উনি ওই যে ফুটার তাড়াবি করে বর্তমানে বেতরের দাম আপনার আরো হয়ে हिसाब से हिसाब सुनाई दायित्व हिसाब शुना আপনারা মেঘাড়ি করে দরজিলে বসেন এরপরে এই কথা বলেন আপনার বেত সুন্দর পথ স্টাইল